بسم الله রহমান রহিম মুসলিমিনুহ নিনা مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضِّل فَلَا هَا دِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أما بعد أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات شمانتو مسلمان اكرام اللہ رب العزت তাঁর তাকোয়া অবলম্বনের জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কোরআন করিমে রসল্লা হাদিসে বিভিন্ন স্থানে তাকোয়া অর্জনের জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তাকোয়া অর্জনের জন্য আল্লাহত ফরস আমলগুলোকে অনুমোদন করেছেন নফল আমল করার নির্দেশনা দিয়েছেন এই তাকোয়ার আরেক বহির প্রকাশ আমাদের সামনে ঘুরতে চলেছে এই মাসে আমরা তাকওয়া অর্জন করতে শিখব কিভাবে তাকোয়া অর্জন করতে পারে মানুষ সেটা জানব স্থায়ীভাবে মোত্তাকি হওয়ার চেষ্টা করব এটাই এইটা মাসের দাবি সম্মানিত মুসলিয়ানি করাম আল্লাহ রাবুল ইজাদ বিভিন্ন মৌসুম নির্ধারণ করেছেন প্রত্যেকটি মৌসুম আমাদের জন্য অনেক কিছু অনেক বড় নাম বয় নিয়ে আসে যেই মৌসুমে যেটা করা দরকার অন্য মৌসুমে সেটা করলে হয় না ব্যবসায়ী যেমন তার ব্যবসার একটা মৌসুম আছে অ্যাবাহতের একটা মৌসুম আছে অ্যাবাহতের মৌসুম হচ্ছে রমজান মাস রমজান মাস আছে অ্যাবতের মৌসুম আল্লাহ তালা ইয়ফতার উমা এসা তিনি যা ইচ্ছা তা পছন্দ করেন রমজান মাসকে তিনি জন্য পছন্দ করেছেন জিলজ মাসকে পছন্দ করেছেন মহরম মাসের একটা অংশ পছন্দ করেছেন এভাবে তিনি শুক্রবারকে দিনগুলোর মধ্যে পছন্দ করেছেন মানুষের মধ্যে নবীদেরকে পছন্দ করেছেন নবীদের মধ্যে আবার পাঁচজনকে বিশেষ বিশেষ মর্যাদা দিয়েছেন তাহলে বোঝা গেল আল্লাহ তুমা এসা তিনি যা ইচ্ছা তা এক মানুষের হাতে কোন ক্ষমতা নেই যে তিনি মানুষ করে নিবেন মানুষ একতিয়ার করেনলে সেটা হবে ভয় বেদাত আর আল্লাহ তালার অনুসরণ করেন সেটা হবে এবাদত এবং সেটা হবে তাহিদ সেটা হবে আনুগত্য আল্লাহর আবাদতের আরেকটি বড় মৌসুম যে মৌসুমের জন্য মানুষ লালাইতে থাকে সালফ সারাহিদ সবসময় দোয়া করতেন আল্লাহ আমাদেরকে রমজান মাস পৌঁছে দাও আর রমজান মাস পাওয়ার পরে দোয়া করতেন আল্লাহ রমজান মাসের এই অ্যাবাদতগুলি তুমি কবুল কর সুতরাং রমজান মাস হচ্ছে আমাদের জীবনে একটি পরম চাওয়া পাওয়া রমজান মাসের আগে যে মারা গেছে রমজান মাস না পেয়ে রমজান মাস পাওয়ার পরে যে মারা গেছে তার মধ্যে বিরাট কারণ সে আবাদত করে মারা যাচ্ছে যে আবাদত করে তার জন্য সে পার্থক্য যে আবাদত করবে না যার কাছে রমজান মাস অন্য মাস সমান তার জন্য কোন পার্থক্য নেই তার জন্য কোন পার্থক্য নেই দিন রাত্রি ঘুরে তার কাছে সমান রমজান মাস ওই ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এটা কাজে লাগাতে পারে সৌভাগ্যশালী ওই ব্যক্তি যে রমজান মাসকে কাজে লাগিয়েছে তার গুরুত্ব বুঝেছেন গুরুত্ব বুঝতেন রসুল্লাহাম নিজে বুঝিয়েছেন সাহবা এরামকে সাহাবাইকরাম তার বুঝেছেন আমাদের উচিত রমজান মাসকে সত্যিকার অর্থে কিভাবে কাজে লাগাতে হবে সেটা জানা এবং সেটা কাজে পরিণত করা আল্লাহাল পুরানিকারিম বলেছেন যখনই কোথাও হে ইমান দার্গন বলে ফার ইসাম রাহ ওই কথার প্রতি তোমার কানকে ভালো করে লাগিয়ে রাখ কারণ এটা হয়তো ভালো কোনো কিছু নির্দেশ দিবে না খারাপ কোনো কিছু থেকে তোমাকে নিষেধ করবে সুতরাং অবশ্যই কোরআন কালিমি যেখানে ইয়া তখন আমাকে বলছে এই কথাটা আল্লাহ আমাকে সরাসরি বলছে আল্লাহ এই কথাটা আপনি মনে করেন আমাকে বলছে একটু চিন্তা করেন তবে দেখবেন যে আপনার মনের ভিতরে অনেক আবেগ আসবে অনুভূতি আসবে আপনি ঠিকই আগুন করতে পারবেন যে আল্লাহ আমাকে বলছে ইয়া ইদিন আহামানু কুতিবা আল্লাহ সিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ করে দেয়া হয়েছে কামা কুতিবা দিন কাবলিক যার নিয়ে তোমাদের পূর্ববর্তী লোকদেরও ফরজ করা হয়েছে পুরো লোকদের দিক থেকে একরকম হলো দিনের দিক থেকে একরকম ছিল না রোজা ছিল ছয় মাস ব্যাপী রোজা ছিল একদিন পর একদিন কোন কোন রোজা ছিল শুধুমাত্র নির্দিষ্ট কয়টি দিন কোন রোজা ছিল চল্লিশ দিন প্রত্যেক উন্মতের জন্য আল্লাহ তালা বলছেন লিকুল্লিন আরিয়ত ভিন্ন দিয়েছেন মিনহাজ তলার পথ বিনো দিয়েছেন কিন্তু তার কিন্তু রোজা ছিল প্রত্যেক প্রত্যেক কমে রোজা ছিল কিন্তু তার পরিবেশ অবস্থা ভিন্ন ছিল সম ছিল কিন্তু নিয়ম পদ্ধতি ভিন্ন ছিল কোথাও ছিল দশ দিন কোথাও ছিল চল্লিশ দিন কোথাও ছিল ছয় মাস সবচেয়ে উত্তম সম রসল্লা সাল্লামিজন্য বলেছেন সম উত্তম সম হচ্ছে সৌমে দাউদ একদিন পর একদিন থাকা তিনি এবারও থাকতেন আল্লাহ তালা আমাদেরকে এক মাসে করে দিয়েছেন যে মাসটি আমাদের জন্য আলো নির্ধারণ করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন আমাদের এবাদতের জন্য যেটা আমরা ইশাল একটু পরে আলোচনায় শুনব তাহলে আল্লাহ তালা বলছেন কুতিভা আলাইকুম সব তো একটি তাকোয়ার অধিকারী হতে পারবেন তাকোয়াবান তোমাদেরকে বাড়ানোর জন্য মাস সয়মাস দেওয়া হয়েছে তারপর আইয়া মা দুদা সামান্য কিছুদিন তোমাদেরকে সে সমটা রাখতে হবে সম অবস্থা হবে তাহলে দিন রাখতে হবে তারপর আল্লাহ যে যারা এই দিনগুলিতে সদকা দেয়ার ক্ষমতা রাখে এটা ওই সমস্ত লোক প্রথম সৌমের দুটি পর্যায় অতিক্রম করেছে আমাদের কিছু জানা দরকার প্রথম যখন সৌমের বিদায় নাজিল তখন ছিল এরকম খাওয়াবো এই নির্দেশনা ছিল পরবর্তী আল্লাহ তাজির করলেন পরবর্তী আয়টি ছিল হচ্ছে শাহরুর মদি আুদ ইনাত যে ব্যক্তি তোমাদের কেউ এই মাসে উপনীত হবে সে অবশ্যই তার উপায় নেই হ্যাঁ হুকুম বাকি আছে শুধুমাত্র যারা এমন এমন অসুস্থ যারা আর ভালো হবে না অথবা যারা সৌম মুর্দার জন্য যারা যে সমস্ত যে সমস্ত বাচ্চার কারণে যে সমস্ত মায়েরা রোজা রাখতে পারেনি তাদের জন্য হুকুম বাকি রয়েছে কোনটা যে সৎকার দেয়াটা অর্থাৎ যারা আর ভাল হয় না তাদের জন্য সৎকার দেওয়া মশলাটা বাকি রয়েছে এর বাইরে যারাই বিবেকবান মুসলিম বিবেকবান প্রাপ্তবয়স্ক তাদেরকেই কোন রকম রোগে আক্রান্ত তাদের উপরে ফরস করা হয়েছে সং যদি আমাদের উপর পক্ষ থেকে ফরজ করা হয়ে থাকে পাঁচটি বুনিয়ারের মধ্যে পাঁচটি যে কোনো ঘর দাঁড়িয়ে থাকে ব্যানার উপর এই যে একটি ভিত্তি আছে একটি একটি ভিত্তি হচ্ছে সং रमजान सोम सूतरा रमजान सोम हमारे गुरुतपूर्ण एक फरज जे फरज के अस्वीकार कर ले काफिल अस्वीकार कर लेरज के অস্বীকার করলে কাফের হবে আর অবজ্ঞা করে আদায় না করলেও কাফের হয়ে যাবে অবজ্ঞা করে আদায় না করলে কাফের হয়ে যেন গুরুত্বহীন মনে করে আদায় না করলেও কাফের হয়ে যাবে এবং সে মুসলিমদের কবরস্থানে দাফন হবে না তার উপরে কোন রকমের তার উপরে জানাজানতা সে রাখে না অথচ জানাজান তারপর পড়া হবে না সম্মানিত শাহরুর রহমান শাহরুর রহমান রমজান মাস এবং জাতের কোরআন হয়েছে খেয়াল করেন এই মাছটি আমাদের সামনে কোরআন নাজিল হয়েছে এটা বলার উদ্দেশ্য কি অর্থাৎ কোরআন কার কালাম আল্লাহ কালাম আল্লাহর বাণী মতে মোহাম্মদের জন্য এসেছে তাদেরকে হেদায়তের জন্য হুদাল মানুষে হেদায়তের জন্য কোরআন নাজিল হয়েছে এবং প্রমাণ কোন হজ সবকিছু বিধান কোথায় আছে কোরআন এ আছে এগুলি প্রমাণ ওখানে আছে সুতরাং হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী কিতাব আল্লাহ তাল কোরআন নাজিক করেছেন এই কোরআন এই মাসে নাজিল হয়েছে এই জন্য এর গুরুত্ব অপরিসীম এই তোমাদের এই মাসে আল্লাহ হবে সেজন্যাখে আদায় করে তোমাদের মধ্যে যে কেউ অসুস্থ হবে এসে আল্লাহ তকবির আদায় করো যেটা আমরা শেষ প্রান্তে এসে ঈদের আগে তকবির দেই আল্লাহ আকুর আল্লাহ আকুর বলে থাকি আমরা জানি ঈদের তাকবির কথা আলোচনা করা হয়েছে ও আল্লাহ করুন যাতে আল্লাহর সুক্রিয়া আদায় তোমরা করতে পারো এই হচ্ছে কোরআন কারিমের নির্দেশনা কোরআন কারিমের নির্দেশনা হচ্ছে সম রমজান সম্পর্কে মূলত সম কেন এত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেছেন রাখা হয় আমি এর যা দেব আমি এর দেব অর্থাৎ আল্লাহ জন্য আপনি সৌম রাখছেন আল্লাহ তালা নিজে এর যাযাদা কেন আল্লাহ তার নিজে রহমাতুল্লাহ করা হচ্ছে যেমন আপনি সালা তাদের করছেন আপনি হজ করতে যাচ্ছেন আপনি জাকাত দিচ্ছেন আপনি করছেন কিছু না কিছু করছেন কিন্তু সব টেন না করার না আপনি খানাপিনা খাওয়া করেন না আপনি স্ত্রীর কাছে যান না আপনি অন্যায় কাজ করেন না আপনি না করেন শুধু না না না ফেরেস তারা বলে যে আমি কি লেখবো আল্লাহ রাখা হয় আমি সম্মানিত মুসলি অনেকেরা এই জন্য বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ এই নিজে বলে হয় এটাকে তিনি বলেছেন প্রত্যেকটি দিনের প্রত্যেকটি আমলের আমার বহুগুণ বর্ধিত হয়েছে কিন্তু বহুগুণ বর্ধিত হয় এই মাসে এই মাসটা এত বেশি গুরুত্বপূর্ণ যে সময় গুরুত্বপূর্ণ আর মাসটাও বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ এই মাসটা এক তিয়ার করেছে আল্লাহর কিতাবগুলি না বড় বড় কিতাবগুলি সব এই মাসে নাজির হয়েছে কোন তার নাজিল হয়েছে দায়ত নাজু করেছেন আল্লাহ পঁচিশ সাতাইশ উনত্রিশ এর আগে থাকে কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ নয় যার আলোচনা ইনশালন করব সমিত মুসলিম আল্লাহ এই কোরআনকে দিয়েছেন এই মাসে দুটি গুরুত্বপূর্ণ মাছ যেমন গুরুত্বপূর্ণ কোরআনটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ শ্রমটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ সবগুলি একত্রিত হয়েছে একটি মাসে আমাদের জন্য এটা একটি মৌসুম মৌসুম যদি কোনো কেউ মাছ না ধরে অন্য সময় পাওয়া যায় না মৌসুমে নিতে পারেনি তার জন্য ধ্বংস আমি বলেছি আমি আপনার পড়েছেন হাদিসটা শুনেছেন হাদিসটা ঠিক রমজান মাস পার হয়ে যাচ্ছে যদি গুনা ক্ষমা না করে নিতে পারি তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য এই জন্য রসুল্লাহ তিনি বলেছেন মানস আমার রমাদ ইমান মা যে ব্যক্তি সঙ্গ পালন করবে রমজানের ইমানের সাথে ইমান অর্থ কি আমার ইমান আছে যে আল্লাহ তালাই আমাকে এই নির্দেশটা পালন করতে বলেছেন আল্লাহ তালাই আমার জন্য বিধান দিয়েছেন আর কেউ দেয় আল্লাহ বিধানে শুনি চলি আমি যা করবো আল্লাহ আমাকে বহুগুণ বর্ধিত নয় তার পরবর্তী গুনা ক্ষমা করে দেওয়া হবে তাহলে এই গুনা ক্ষমার একটা সুযোগ এই মাসটা শুধু যে আপনি সঙ্গ করলে গুনা ক্ষমা হবে তা নয় হাদিসে আসছে কেয়াম গুনা হবে কেয়াম পরিণত হয় ওই সমস্ত জিনিস কিন্তু কেয়াম হচ্ছে কেয়ামে কেয়াম বলতে সালমুসআালাহিম এটাই বুঝতে কেয়াম বলতে কোরআন হাদিসের ভাষা এটাই রাতের বেলা দাঁড়ান মানুষ আল্লা অনুমোদিত প্রথম রাত্রিতেও পড়া যায় শেষ রাত্রিতেও পড়া যায় আমাদেরকে কখনো যেন এটা পেয়ে না বসে যে প্রথম রাত্রিতে পড়ছে বলে শেষ রাতে পড়ব না এটা অনেক সময় ভুল করে বসে এই জন্য অমর আদি রানু বলতেন যেই সময় তোমরা ঘুমে থাকো সেই সময় যদি আদায় করতে পারো সেটা তোমাদের জন্য উত্তম হয়ে গেলেন তারপর শেষ উত্তম। কেন এটা আর রিয়া থেকে দূরে তবে শেষ শান্তি পড়েন এই নয় যে আমি তাহলে তারাই পড়বো না তারাই পড়া সুন এই সুন কেন সোল্লা সাল্লা নিজে আদায় করেছেন আদায় করার জন্য উৎসাহ দিয়েছেন এবং ফুলফারাশা মুসলিম করেছেন পুনর্জীবন করেছেন নতুন করে তিনি চালু করেন নাই পুনর্জীবন করেছেন অর্থাৎ আগে ছিল মাঝখানে ছিল না ব্যস্ততা করতে পারেনি বিভিন্ন বলতে ভিন্ন ভিন্নভাবে মসজিদ নবীতে আদায় হতো কেউ কোনো কোন চারজন ভিন্ন আদায় করতো ওমর জান একসাথে করো তখন তিনি প্রত্যেকটি মসজিদে আলোক আলোর ব্যবস্থা করে দিয়েছেন এজন্য সর্ব সারা বলতেন যে ওমর উরফা আল্লাহ রহমত আমাদের মসজিদগুলিকে আবাদ করে আলোকিত করে দিয়েছেন তার হ্যাঁ শেষ সাথে আমার সালাত রাখবেন শেষ সাথে কিছু সলাত আদায় করবেন কেয়াম হবে কেয়াম হলে কি হবে স্লাহ সাল্লাম বলে এই কেয়ামে ফজিল বলেছেন মান শুধু সোম নয় সোম আদায় করলে যেভাবে গুনা ক্ষমা হয় কায়াম করলেও তেমনি তার পূর্ববর্তী গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হয় তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু মনে রাখবেন অনেকে বলতে পারেন এটা যে সারা রাত্রি আমার জন্য অসম্ভব আমি বৃদ্ধ বা আমি অসুস্থ আলহামদুল্লাহ যথেষ্ট হয়ে যাবে ইমাম সারা শরৎ আদায় করে চলে যাবেন আপনার রাত্রে কেয়ামের সব হয়ে যাবে আপনি সেই সব পেয়ে যাবেন আপনি সার রাত ধরে কেয়ামাই পুরোটা বুঝাচ্ছে এটা পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোন সমস্যা নেই রসুল্লা সাল্লা শেষ দশক আসলে তিনটি কাজের গুরুত্বের সাথে করতেন একটি হচ্ছে কোমর কাপড় বেঁধে নিতেন হচ্ছে। পরিবার পরিবার এটা আল্লাহ নির্দেশ কিন্তু আল্লাহ কোরআনে বিয়ে দিয়েছেন শুধু রসুল বলেছেন তা না আল্লাহ তালা মাহমুদা রাতের বেলা অবশ্যই তাহাজ তাদাই করুন আমাদের জন্য ওয়াজিব নয় আমাদের জন্য সুনদ চলে আসছে রসোল্লাহ আসলাম আমাদের জন্য ফরজ করে দেন নাই এই জন্য আল্লাহ তালা আমার জন্য মুক্ত করেছেন নাহলে কিন্তু ফরজ হইতো অনেকেই সেটা আদায় করতে ব্যর্থ হতো এবং কঠিন হয়ে যেত উন্মতের উপর রসোল্লাহাম উন্মত তার জন্য প্রত্যেকটি কাজ এমন ভাবে করেছেন যাতে উন্মতের কষ্ট না হয় এই জন্য আল্লাহ রসুল প্রশংসা করেছেন হিমা ইমান তোমাদের কষ্ট হয় এবং উন্মত অনেক কাজ থেকে তিনি দূরে সরে আসেন সবসময় করতেন না কোন সময় করতেন কোন সময় তাই করেছেন কেন উন্নতির উপর কষ্ট হয়ে যাবে খরচ করে দেওয়া হয় এই জন্য এই রসুল বলেছেন যে অবশ্যই আমাদেরকে কেমন লাইনের গুরুত্ব দেওয়া উচিত কেয়ামিল গুরুত্বের পরে আল্লাহ তালা পুরানি বলেছেন আর যারা তাদের রবের জন্য সেজা এবং কেয়াম করে আশার রাত্রি কাটায় কারা তারা তারা কেমন লাইন করে কেম্যায়ন করা অর্থাৎ কে আমাদের দাঁড়িয়ে থাকেনা যে ব্যক্তি অসুস্থ আছে বসে বসে পড়বে তারও এটার নাম কেমন ল্যান্ড বসে পড়ছে যে ব্যক্তি দাঁড়িয়ে নাম আছে দাঁড়িয়ে সলাতাদে কিন্তু অসুস্থ জন্য এখন আর পারছে না তার কে আমল লাইন হিসেবে লেখা হবে সব সেটা লেখা হবে আসে রসোল্লাহাম বলেছেন কেউ যদি কোনো আমল করত অসুস্থতা অথবা সফরের কারণে যদি সে আমলটা বন্ধ হয় কেয়ামিল প্র্যাকটিস করা উচিত চেষ্টা করা উচিত যেন কেয়ামিল আমরা করি এবং বৃদ্ধ বয়সে যেন আমাদের আমল নামা জারি থাকে এই প্রচেষ্টা আমাদের চালানো উচিত তাহলে এই রমজান মাসের কেয়ামুল মাস কেয়ামুল রমজান মাস লাইলা কদরের মাস এই মাস আল্লা করেছেন লাইলা সমিতাভাবে বরাতের রাত্রি নিয়ে যাচ্ছে ওরা মিথ্যুক ওদের কোন বর্ণা একটাও শুদ্ধ নাই বরাতের রাত্রি বলতে কোন বরাত নাইগুলো বানোয়ার কথা সম্পূর্ণ লাইলাতুল কদর হচ্ছে শরীয়তের কথা লাইলাতুল কদর বরাত কোন আরবি শব্দ মুখ থেকে জীবনও বেরোয় না এই শব্দ আল্লাহ রসম থেকে বেরোয়িত আল্লাহ আল্লাহ আল্লাহ রাত্রি দিয়েছেন যেই রাত্রিতে যে রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম এত রাত্রি মানুষ এতদিন মানুষ পারে না এই সুযোগ তিনি করে দিয়েছেন যাতে করে আমরা এই মাসটি ঠিক মতো আদায় করতে পারি আমরা পেয়ে যাচ্ছি আলফি শাহ হাজার মাসের আবাদত আমরা পেয়ে যাচ্ছি তো এই সুযোগ আল্লাহ তারা করে দিয়েছেন এই রমজান মাসেই এই রমজান মাস হচ্ছে মূলত এর বাইরে রমজান মাস হচ্ছে শাহরুল বিজয়ের মাস আপনারা দেখেন বদলের যুদ্ধ রমজান মাসে সংগঠিত হয়েছে রকম হিসেবে দিয়ে থাকেন রমজান মাস আল্লাহ তালা এই উন্মতির জন্য বিশেষ ন্যামত হিসেবে দিয়েছেন গুণা মাফের ন্যামত এবং আল্লাহ তালার কাছে দোয়া করার দোয়া করার মাস এটা এবং হাত তোলার মাস রমজান মাসে আমাদের করণীয় হচ্ছে সবচেয়ে বড় করণীয় হচ্ছে নিয়মগত শ্রমটা আদায় করা শ্রমটা আদায় করা মনে রাখবেন শ্রম আদায় করতে হলে অবশ্যই অবশ্যই নিয়োগ করতে হবে অন্যান্য শ্রমের জন্য রাতের বেলা নিয়ত জরুরি নয় বরং না খেলে সব পর্যায়ে জোহর আগ পর্যন্ত যেকোনো সময় নিয়ত করলে তার সময় হবে কিন্তু রমজান মাসের নিয়ত রাত থেকে করতে হবে রাতের বলা অর্থাৎ খাওয়ার সময় মনে মনে নিয়োগ করতে হবে আমাদের মধ্যে কেউ কেউ আছে না হয় তুমি গাদান সে আগামী দিন বোঝা লাগবে আজকে না অর্থাৎ এরকম গুয়া বিভিন্ন জিনিস এবার বানিয়ে এগুলি শরীর নিয়োগ নয় বানোয়াট নিয়ত এগুলি ব্যবহার করা যাবে না মনে মনে আপনি যে আপনি যে সাহারি খাচ্ছেন এটাই নিয়োগ আমি আগামী দিনে রোজা রাখবো হয়ে কাছে আলহামদুলিল্লাহ কিন্তু কোন মানুষ কিছু নাই। নাই মনে তার নিয়োগ মন খালি তার জন্য আদায় হবে রাত থেকে অবশ্যই রমজান মাসে সব আদায় করার নিয়ম থাকতে হবে মনে মনে সংকল্প থাকতে হবে মনে মনে সংকল্প থাকতে হবে ইচ্ছা করলে কেউ সারা মাস রোজা রাখবো একসাথে নিয়ত করলো তার জন্য যথেষ্ট হবে যে আমি এখন আলহামদুলিল্লাহ এই মাসের পুরোটাই সম আদায় করবো কোন সমস্যা নাই এই নিয়ত হয়ে যাবে সব অবশ্যই নিয়তটা অবশ্যই জরুরি सुल्लासम हादिस मोताब अपन के अवश्य रात थियम कमीट करते रमजान मासे प्रथम क्या हम सौ आदाय प्रथम क्या द्वित क्या हम দ্বিতীয় কাজ হচ্ছে তারা তারা আদায় করা এটা হচ্ছে সুনত এটা অবশ্যই আমাদের সুনত এবং সেটাকে কোন ব্যাপারে গুরুত্ব দিয়েছেন গুরুত্বের সাথে পালানি একটি সুননত এবং এটা উত্তম হচ্ছে উত্তম হচ্ছে জমাতের সাথে আদায় করা যদি সম্ভব না হয় একা হলো আদায় করবেন কিন্তু মনে রাখবেন তারাবি করতে পারেনি বলে রোজা আদায় করবো না এটা নয় তারা হচ্ছে সুন্দর ফরজ যেটা আমাদের বিরাট পার্থক্য তারা এবং রোজা একসাথ করার কোন সুযোগ নাই কেয়াম একটা দেখতে হবে আল্লাহর নির্দেশনা পালন করতে হবে সেই জন্য সিয়াম অবশ্যই আমাকে পালন করা উচিত এবং অবশ্যই অবশ্যই কর্তব্য ফরজ এটার মধ্যে কোনো ছাড় নেই এটার মধ্যে ছাড় শুধুমাত্র আল্লাহ তাকে ছাড় দিয়েছেন যাকে ছাড় বলেছেন এর বাইরে কারোর জন্য ছাড় নেই রমদান মাসের তৃতীয় যে কাজটা হচ্ছে তেলাওয়াত বলতে যেটা বোঝে দুইটা অর্থ একটা হচ্ছে তেলাওয়াত হুকমি একটা তেলাওয়াতে হাতি তেলা অর্থ হচ্ছে হুকুমগতভাবে বিধানগতভাবে তেলাওয়াত বিধানগতভাবে তেলাওয়াত হচ্ছে আপনি হরজ কোরআনে কারিমের ফরত জানবেন কোরআনে কারিমের নবেন কোনটা নির্দেশনা দশ বছরে তৈরি কি করেছেন কোরআন তেলাওয়াত কি করেছেন অর্থাৎ তার হুকুমটা জেনেছেন এই আয়াতের এই বিধানগুলো তিনি জেনেছেন সুতরাং রমজান মাসে যখন আমরা কোরআন তেলাওয়াত করব অর্থ সহ বুঝে একবার পড়ার চেষ্টা করব। এর বাইরে খার সুন কারণ রসুল্লাহ এবং উবৈক রাম সহ তাদের নিয়ে যে সলা করেছেন সেখানে কোরআন খতম করেছেন এই দুই কারণে কোরআনে কারী রমজান মাসে খতম করা শুননত রমজান মাসে খতম করবেন এই খতম অবশ্যই যেন হরুফ এবং আদায় করে সুন্দরভাবে আদায় করা হয় কেউ কেউ আছে কোন নামাজ আদায় তারাবি অর্থ তাড়াতাড়ি আচ্ছা সারা জীবন আপনি কোনো কোন সুন্নতেন নাই তারাবীর মধ্যে তো সেই সুন্নত দিতে পারেন সারা জীবন আপনি রব্বানা রাখার এই তারাবি সালাত সেটা আদায় করতে পারেন রমজান মাসে রুকুর মধ্যে সেজাগুলো কখনো করেন ঠিক মতো সব রুকুর মধ্যে তাসবীগুলো ঠিক মতো আদায় করেন সেগুলো এই রমজান অন্য সময় আদায় করেন রমজান মাসে আপনি সুন্দরভাবে আদায় করতে পারেন এগুলো আদায় করলে কি হবে আপনার সুন্দরভাবে তাত্ত্বিক হবে যারা মহাদেশি নে কেরাম কি করতেন একটি গুরুত্বপূর্ণ কাজ করতেন যখনই কোন হাদিস করতেন সেটাকে তাত আমলি করতেন একটা হাদিস পড়তেন সেটা কিভাবে করতে হয় দেখতেন সবচেয়ে বেশি উপযোগী আপনার আমার সবচেয়ে কি জিন্দিগীর জন্য রমজান মাস আপনার আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআনকারী নাজিল হয়েছে করলাম কিন্তু আমল করলাম না তেলাওয়াত করলাম কিন্তু বুঝলাম না কিছু এটা উদ্দেশ্য নয় অবশ্যই তেলাওয়াত খতম করব অর্থ বুঝবো এবং আমল আমাদের উদ্দেশ্য থাকা উচিত সাহবা কখনো সেটা মনে করতেন না কোরআন শুধু করতেন না সাহবায় নিষেধ করে না এই জন্য তেলাবাতের সাথে অর্থ বুঝতেন এবং সে আলোচনা করতেন আল্লাহ কি বলেছে এটা চিন্তা ভাবনা তারা করতেন রমজান মাসের তৃতীয় কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা মন দিল আমরা অবশ্যই কোরআন তিলাবাত করবো রমজান মাসের চতুর্থ কাজ হচ্ছে লাইলাত লাইলাতুল কদর খোঁজার আমদান মাসে একটি গুরুত্বপূর্ণ কাজ মোহাম্মদ রসুল্লাহাম নিজে লাইলাত তাকে জানানো হয়েছে লাইলাতুল কদরপুরটি তিনি এই খবরটি নিয়ে হয়েছে। বের হয়েছে। বের হয়ে এসে দেখলেন যে সাহবাহ দুইজন ঝগড়া করতেছে তিনি ঝগড়া মিডিয়াতে গেলেন কোনো ঝগড়া মিটতে তিনি ভুলে গেলেন তারপর তিনি বললেন যে এর মধ্যে কোন কল্যাণ আছে আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল তোমার ঝগড়া থামাতে গিয়ে আমি ভুলে গেছি এর মধ্যে কোন কল্যাণ আছে হাদিসা আসে রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রথম দশ দিন তিনি এতে কাপ করলেন এত করে বললেন যে এই দশ দিনে লাইলাতুল কদর নেই তারপর পরের দশ দিনে এত কাপ করলেন বললেন যে এই দশ দিনেও লাইলাতুল কদর নেই তাকে জানালো যে শেষ দশ দিনে লাইলাত আশা করা যায় যেটা বেজর রাত্রিগুলিতে বেশি হবে কিন্তু মনে রাখবেন শুধু যে বেজর রাত্রিতে লাইলাত কদর হবে তা নয় জোর রাত্রিতেও সেটা হতে পারে এজন্য জন্য অমুক বা বিভিন্ন বর্ণায় দেখা যায় কখনো জোর রাত্রিতে হয়েছে পুণ্য অর্জন করে নিতে পারেন আপনি একটি লাইলাতুল কদর আপনার সারা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কেন লাইলে কদর না হয় সেটা বুঝলেও আপনার জন্য সহজ হবে লাইলাত কদর আল্লাহ তালা বলেছেন কোরআনকারী আল্লাহ তালা বলেছেন ফিহা ইউফর আমরিন হাকিম এই দিন আলাদা করে দেয়া হয় মজবুত বড় বড় কাজগুলি অর্থাৎ আপনার আপনার জন্য যা নির্ধারিত হয়েছে বাজেট এই বছরের বাজেট আলাদা করে দেয়া হয় এই বছরে কে মারা যাবে কে কে দুনিয়াতে আসবে এই রাত্রিতে আপনার চেয়ে নেওয়ার সময় এই জন্য এই রাত্রিতে আপনি বেশি বেশি রাত্রিগুলো দশ এক দশ দশ দিন বেশি বেশি করে আপনার আমার বেশি বেশি বাজারতে লিপ্ত থাকা উচিত এই জন্য লাইল কদর খোঁজা অবশ্যই এই রমজানের একটি গুরুত্বপূর্ণ কাজ এই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চার নম্বর কাজ হচ্ছে লাইলাতুল কদর খোঁজা লাইলাতুল কদর খোঁজার সাথে আর একটা জিনিস ছিলেন পাঁচ নম্বর কাজ হচ্ছে এতে করা এতে করলে কি লাভ রসল্লা আপনি আপনি একটু আগে দেখেন রসুল্লাহ এতে কাপ করে খুঁজেছেন তাকে আল্লাহ তালাশে দিবেন লাইলাতুল কদরের খোঁজার জন্য আপনি শুধু এতে কাপ করেন এত কাপ হচ্ছে আপনি অবশ্যই বিশ তারিখ থেকে শুরু করে একদম লাস্ট আন্দোলন পর্যন্ত আপনাকে থাকতে হবে পুরো সময়টা আপনাকে এতে করতে হবে এই পুরো আল্লা তালা আপনার জন্য পাঁচ ছয় নম্বর কাজ এরা অবশ্যই ছয় নম্বর কাজ এরা সেটা অবশ্যই লাইলাত এতেক আপ করলে করলে আপনি অবশ্যই এই মাসে অনেক প্রতিরোধপ্রাপ্ত হবেন এত কাপ অন্যায় কাজ থেকে দূরে থাকবেন অযথা কথা বলা বন্ধ করবেন দেখুন তো জানে এত কাপের একটি গুরু গুরুত্বপূর্ণ সপ্তাহ হচ্ছে বাজে গল্প করার সুযোগ না এত মধ্যে আপনি কোরআন করবেন না আদায় করবেন এর বাইরে কিছু করতে পারবেন লিপ্ত আর সময় ঘুমাবেন ঘুমটা তো আপনার মাসম এত কাজ করা একটা গুরুত্বপূর্ণ স্বভাবের কাজ আল্লাহ তালা আপনাকে অনেক কিছু দিয়েছে দুনিয়াতে মনে রাখবেন দশটি দিন আল্লাহর জন্য বের করা কঠিন কাজ নয় আপনি শহরও মাঝে মধ্যে বের করেন গ্রামও যেতেও মাঝে মধ্যে বের করেন মাঝে মধ্যে আপনি ব্যাংক যেতেও বের করেন দশ দিন আল্লাহর জন্য দশটা দিন বের করে নিয়ে আসেন যে আমি দশটা দিন আল্লাহর জন্য পারবেন না আপনি চেষ্টা করে দেখবেন অবশ্যই পারবেন কেউ কেউ মনে করে না ব্যবসার সময় এটা পরে করব এই পর আর দিন হয় না চলে যেতে হয় আপনার কষ্ট করে দিন কাকের জন্য আল্লাহর জন্য অকুপ হচ্ছে যে আমি এই সময়টা আল্লাহর জন্য নির্ধারণ করলাম আর কারো কথা বলবো না অতিরিক্ত কথা সেখানে বলা নিষেধ ও গল্প করা নিষেধ সেখানে কোন রকমের বাজে কথা নিষেধ ঘর থেকে মসজিদ থেকে বের বিনায় প্রয়োজনে বেরোয়া নিষেধ এ অর্থ হচ্ছে আপনি আল্লাহর জন্য নির্ধারণ করে নিলেন गुरुत्वपूर्ण एक रमजान मास कर रमजान मास रसुल्लामी करते हैं रसुल्लामरा तुलान मास रसुलर सज कर रसुलर हज करारब सूझ जल्लाह सामर्थ्य दिए তারা যদি কোনটা নেন তাহলে বিরাট সুযোগ স্বার্থ হজ করার সুযোগ হয়েছে আর মাসের হারাত সবই আপনি আপনার কাজ যাচ্ছে কয়েকটি আবাদ একসাথ হওয়ার কারণে গুরুত্ব আরও বেড়ে গেছে আমাদের উচিত অবশ্যই সুযোগ পাইলে যে কোনো সম্ভাবনা থাকলে কোন রকম সুযোগ থাকলেই যেন রমজান মাসে একটা আমি মাহরুম না হই রসুল্লাহ সাল্লাহ আসসালামের সাথে হজ করার যে সব সেটাতে মাহরুম না হই সেটা আমাদের খেয়াল রাখা দরকার আরেকটি কাজ হচ্ছে রমজান মাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা রসুল্লাহাম যা করতে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে যে বেশি বেশি দান করা াস রসুল্লাহ সাল্লাম আজ্না সবচেয়ে বেশি দানবির ছিল আজ রান রসুল সবচেয়ে বেশি দানবির হয়ে যেতেন তখন কমজন মাসে সবচেয়ে বেশি হয়ে যেতেন কেন দানাবির হয়ে যেতেনাঈদারসুলা ইয়াতি যখন জিবিল তার কাছে আসতেন এবং তাকে কোরআন করতেন কোরআন একজন পড়তেন একজন শুনতেন এবং কি প্রতি যতটুকু নাজিল হয়েছে যাতে করে এর মধ্যে কোন বাদ কিছু পড়ে না যায় শেষ বার যে বছর যে বছর আল্লাহ তালস্লাহাম সাল্লাম কুনিয়া থেকে নিয়ে সেই বছর জিবিল দুইবার শুনেছেন আর রসলাম জিবিল শুনিয়েছেন দুইবার দুইবার কেন ঠিক এই সময় আল্লাহবাগ হয়ে রসুল্লাহ দান করতেন বেশি বেশি আপনারও হাত দান করার প্রতি উন্মুক্ত থাকা উচিত কেউ আসছে প্রকি সারা বছর ডিস্টার্ব করে রমজান মাসও করে না এটা নয় রমজান মাস তাদেরও মাস আপনার যেমন মাস থেকে আপনার সমস্যা কি আপনার দান আপনি করে যান কেউ যদি কেউ অন্যায় ভাবে নেয় তার দায়িত্ব সে বহন করবে আপনি বহন করবেন না হাদিসে আসিফুল্লাহম সময় একলোকে দান করেছে দান করার পরে বলেছে যে দান করা হয়েছে আরেকজন দান করা হয়েছে অন্ধকারে খারাপ মহিলাকে দান করা হয়েছে আরেকজন দান করা হয়েছে ধনী কে দান করা বলে আমি দান করেছি আমার তো উদ্দেশ্য ছিল না এগুলি অন্ধকারে দিয়েছি কে পেয়েছে তা তো বলে যে তুমি যা দিয়েছো তোমার সব তুমি পাবে তোমার সাথে কোনো কোনো অসুবিধা হবে না আপনি এই যখনই কোন দরিদ্র মানুষ দেখবেন যখনই কোন অনাথ মানুষ দেখবেন খারাপ অবস্থা আছে আপনি নির্ধারণ করে তাদের জন্য ব্যবস্থাপনা করতে পারে এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ এই এলাকা আপনার এলাকা আপনার পুরোপূর্ণ শরীয়ত মোতাবেক আপনার ওই হাদিসের মধ্যে পড়বে না যেখানকার সুল্লাহ সাল্লা বলেছেন ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তি প্যাট করে খেলো তার পড়শী সে প্যাট প্যাট প্যাট পাকা করে ঘুমিয়ে থাকলো খিদায় ক্ষুদার তারদাস কারণও তো তাই যে দরিদ্র অবস্থা আপনার মনের ভিতরে আসবে আপনি বুঝতে পারবেন দরিদ্রতা কি জিনিস দারিদ্রতা মানুষকে কতটুকু দূরে নিয়ে যায় বলেছেন কাদাল কুকুরান দারিদ্রতা মানুষকে কখন কুকুরের দিকে নিয়ে যায় অনেক মানুষ ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে ওদের জিনিস পেয়ে কেন দারিদ্রতার কারণে যে মুসলিম তো দিকে তাকায় না কেউ তো তাকাইল না অনেকেই তার ইমান দুর্বল কারণে সেটা হয়ে গেছে আপনি তাদেরকে ইমানের দিকে নিয়ে আসতে পারেন বলেছেন যদি কোন ইফতারকারী কে কোন সয়ে ইফতার করা स्वे तरह मध्य कमती है अर्थात इफ्तार करें कमती है ना अपना আপনার স্বর্মের পরিমাণ সব আমি পেয়ে যাবো আমরা যখন মোদি ইউনিভার্সিটিতে ইফতার করতাম না সহায় কেন উদ্দেশ্য ছিল তাকে সোয়াব দেওয়া আপনাদের ইফতার করা বসে ইফতার করা আনন্দ করা এটা কিন্তু আমার একটা অংশ যে আমরা এখানে বসে সবাই মিলে ইফতার করলাম সোয়াব দিলাম একটা মানুষকে আমি সোয়াব দিলাম বা মানুষকে নিয়ে ইফতার করালাম এই সুযোগটা আপনার থাকা উচিত প্রত্যেকটি মসজিদে আপনি দেখবেন সৌদি আরবে প্রত্যেকটি মসজিদ ইফতার এটা তার একটা রিক্সাওয়াল একটা করে রোজা রাখে সে যদি আসে কিছু না পায় তার জন্য আর সুযোগ থাকে না আপনি তাদের একটা ব্যবস্থা করে দিলেন হ্যাঁ এখানে দলি গরিব সবাই খেতে পারে ইফত্যারির ইফতারির সবাই খেতে পারে কারোর জন্য কোনো বাধা নেই শক্ত হচ্ছে রোজাদার হতে হবে রোজাদার জন্য ইফতারীর ব্যবস্থা আপনি করতে পারেন খাবারের ব্যবস্থা করতে পারেন সাহারের ব্যবস্থা আপনি এই আমার সুযোগ তার জন্য খাবারের ব্যবস্থা খাদ্য দিয়ে দিতে পারেন তার বাসায় এবং তার ঘরে আনন্দ হয় এরকম কিছু করতে পারেন কাপড় দিতে পারেন সব রকমের দান আপনার জন্য এই মাসে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কারণ দানে আল্লাহ তালার কাছে সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় তথা সদকা দিলে কি হয় আল্লাহ তালার অসন্তুষ্টি নিভে যায় आल्ला तलाुष्टि गुरुपूर्ण अवश्यार करा चाहबे उठते बसते चलते सलाते आदाय कर लेना पास बसि क्षमा चाहबे तील যত বেশি ক্ষমা চাইবেন তত বেশি আল্লাহ তালার কাছে যাবেন যে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়াচ্ছে কাছে যাওয়ার বড় কিছু নেই কারণ বনী আদম গুণ করে আর সবচেয়ে উত্তম গুণাগার হচ্ছে রমজান মাসের গুরুত্বপূর্ণ যেহেতু আল্লাহ ক্ষমা করার জন্য এই মাসে বলছেন ক্ষমা করে দিবেন বেশি বেশি আমি স্তেক ফার বেশি বেশি আমি ক্ষমা চাইব এটা গুরুত্বপূর্ণ একটি কাজ আরেকটি কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে বেশি বেশি আপনাকে দরিদ্রদের খোঁজ খবর নিতে হবে দরিদ্রদের খোঁজ আপাত আপনাকে নিজে পবিত্র থাকবেন দরিদ্রের খোঁজ খবর নিতে জিনিসগুলি আর রমজান মাসের শেষে এসে আপনাকে তাদের মধ্যে সময় মতো যদি আপনি ঈদের আগে দেন সেটা গ্রহণযোগ্য হবে ঈদের পরে দিলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আপনাকে সময় মতো ফেতরা জায়গা মতো পৌঁছে দিবেন দায়িত্ব দিলেই হবে না যে আমি দিলাম সে দিবে সেটা পৌঁছে কিনা আপনি খেয়াল রাখবেন দায়িত্ববান লোকটা গুরুত্বপূর্ণ কিনা এটা আপনি দেখবেন অনেক সময় লোকের দায়িত্ব তার কোনো গুরুত্ব নাই হ্যাঁ এমন লোকের দায়িত্ব যদি অবশ্যই বহুগুল বর্ধিত স্বভাব হবে অনেকে এই মাসে জাকাত নির্ধারণ করে দেয় যে আমি গত এক বছর জাকাতটা এই মাসে নিয়ে আসি ঘুরে ফিরে তারা এই মাসে নিয়ে আসে কেন এই মাসে দিলে সব বেশি হবে জাকাতটাও আপনি এই মাসে দেন তারা ভালো মানুষ যারা তারা বুঝে যে এই মাসে জাকার দিলে দানে দান হলো বহুগুণ সহাব হলো আমি বহু একই কাজে দুটা বেশি সহাব পেয়ে গেলাম জাকাতটা এই মাসে হয় এই জন্য আমার চিন্তা করা উচিত যে এই মাসে অবশ্যই আমি জাকাত দেবো এই মাসে এতগুলি কাজ আপনি করবেন কি বর্জন করবেন সেটা আমার জানা দরকার সারা আর তার আল্লাহর জন্য তার পানাহার ত্যাগ করার মধ্যে কোন ফায়দা নেই পানাহার ত্যাগ করার মধ্যে কোন ফায়দা নেই অর্থ কি আপনি এত কষ্ট করে অভুক্ত রয়ে গেছেন তা বলে যাচ্ছেন মানুষকে ঠকাচ্ছেন খারাপ কাজ করে যাচ্ছেন আগে আগেও সিনেমা না এখনো সিনেমা দেখেন আগেও গুনা সিরিয়াল দেখতেন এখনো গুনার সিরিয়াল দেখেন তাহলে অর্থ হচ্ছে আপনার মধ্যে কোন পরিবর্তন আসেনি এই জন্য রসুল্লাহ আসলাম বলেছে শুধু এটা উদ্দেশ্য নয় আপনার হাতের চোখেরও একটা শোম আছে আপনার হাতেরও শোম আছে আপনার প্রত্যেকটা অঙ্গের আছে হচ্ছে বিরত থাকা অন্যায়ের কাছ থেকে আপনার হাত জন্য বিরত থাকে অন্যায়ের কাছ থেকে আপনার চোখ বিরত রাখতে হবে অন্যায়ের কাছ থেকে আপনার পাকে বিরত রাখতে হবে অন্যায়ের কাছ থেকে মন মগল সব দূরে রাখতে হবে একটা অন্যায় হয়ে গেলে করে সেটাকে দূর করুন অভ্যাস করুন যে আমি ভালোভাবে চলবো আমি পিওর হবো মানুষ কি হলো সেটা বড় কথা নয় অনেকে বলে মানুষ সবাই করতেছে আমি একা করলে কি অসুবিধা না আপনি একা করলে অসুবিধা আপনি ভালো হতে চেষ্টা করুন মানুষ আপনাকে দেখে শিখবে আপনি মানুষকে দেখে শিখবেন না ভিতরে দিয়ে দিয়ে দেন আপনি আলো ভালো ব্যবসায়ী নয় আপনার এটা গ্রহণযোগ্য না আল্লাহ এটা গ্রহণ করবেন না আপনার মধ্যে পরিবর্তন আসেনি মাস আগেও মানুষকে ঠকাতেন এখনো ঠকান আপনার ঠক প্রবণতা রয়ে গেছে আপনার এই রোজাদার ফায়দা নেই আরেকটি জিনিস একটা শব্দ বলছেন গুরুত্বপূর্ণ যে মূর্খতা ত্যাগ করতে পারেনি মূর্খতা কি আপনাকে জ্ঞানী হতে হবে কোন মূর্খতা রসুল অন্য হালিশে বলে দিয়েছেন তোমাদের কেউ যদি রোজাদার হয় সেখ দিয়ে যায় ইচ্ছে তা না বলে খারাপ কথা ব্যবহার না করে কিছু মানুষ করতে হবে ওই চিৎকার কাছে গ্রহণযোগ্য নয় সুতরাং এই চিৎকার থেকে দূরে থাকতে হবে এই জিনিসগুলো পরিত্য এইগুলি যদি আপনি করতে পারেন আপনি দেখবেন যে অনেক সব খারাপ আমল আপনি পরিত্যাগ করেছেন রসুর শব্দ দুইটা আমি বলেছি চারটা অনেকগুলো ঘুরে ঘুরেছি কথা একটাই খারাপ কথা খারাপ কাজ আপনি দেখবেন সব চলে আসছে আর মূলতা অন্তরের ভিতরে খারাপ এসে অহংকার লুকি আছে সেগুলি ত্যাগ করুন আলহামদুল্লা জিনিস ত্যাগ করার নবী বলে সংক্ষিপ্ত কোন মানুষ সব কথা বলতে পারবে না আমি বিশ্বাস করি না আপনার আমার উচিত অবশ্যই আমার নবীর কথা অনুসারে চলা এবং সেটা অনুসারে আমল করা আপুলিমিন আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ নহমাদ হু নাস্তা ইন হু নাস্তা ও নদিল্লা শুরু ومن ও রমজান মাসের করণীয় এবং বর্জনীয় জিনিসগুলি আমরা আলোচনা করেছি রমজান মাসে এগুলি পরিত্যাগ করবেন কিন্তু রমজান মাসে পরিত্যাগ করার পরে রমজান মাসের পরে আপনি সেগুলি আবার চালিয়ে যাবেন এটা ধরো না হয় সর্মেশ বলতেন এমন কারণ কত খারাপ যারা শুধু আল্লাহ হয়ে যায় জাগা পাওয়া যায় না রমজান মাসের পরে জামাতের সাথে আপনার নামাজ সালাদুলি হয় না মনে রাখবে যে ব্যক্তি জামাত সালাদ আদায় করে না তার সঙ্গ হয় না তার হজ হয় না তার জাকাত দেওয়া হয় না তার কিছু হয় না গুরুত্বপূর্ণ প্রথম কাজ হচ্ছে সলাদ मानुष्ठ सलाद आगे पूर्ण करते हैं सोम पालन करते सलाद पालन परमर दिखे जो सलाद रमदान मास रमजान मास अवश्य दृढ़ प्रतिग्रम एन थे सलाद आदाय कर এখন থেকে আমি সব আদায় করব এখন থেকে আমি সবকিছু পালন করব। যাতে করে আমার জীবনের সবকিছু কাজে লাগে রমজান মাসে আপনি যে কাজগুলি গুরুত্বপূর্ণ সাথে করেছেন পরবর্তী সময় সেটা জারি রাখেন রমজান মাসে আল্লাহ খুলে যে আল্লাহর সাথে আমি যে অন্যায়গুলো হয়ে গেছে আগে সেগুলি আমি আর আর করব না দ্বিতীয়বার তওবা করে ফিরে আসেন আল্লাহর কাছে যে আগে যেগুলি অন্যায় হয়ে গেছে সেগুলি পরিত্যাক করছি এখন থেকে আমি নতুন একটা পৃষ্ঠা খুলছি এই পৃষ্ঠা নতুন যেমন ডায়রি খুলেন নতুন ডায়রি খুলে যে এখন থেকে নতুন ভাবে আমি চলবো ভালো হয়ে যাবো এরকম একটা কিছু করেন শুধু আল্লাহ জীবনটা গড়ে তুলব তার নির্দেশনার বাইরে নতুন বানিয়ে বা নতুন কিছু করে আমি কোন রকম হাজায় হব না এটা বিশ্বাস করে রসুল্লাহাম যা করেছেন তার নতুন পৃষ্ঠা খুলে রসুল যেভাবে করেছেন সেভাবে আপনার জীবনগুলি গড়ে রমজান মাসে আপনাকে অবশ্যই আরো কিছু কাজ করতে একটি হচ্ছে যে অন্যায় আচরণ আগে হয়ে গেছে নতুন একটা বিষ্ঠা করুন যে এখন থেকে অন্যায় আচরণ দেখলে এই কাজগুলি আমি আর করব না এটা গুরুত্বপূর্ণ একটি কাজ এখন অবশ্যই এটা পরিত্যাগ করব আর একটি কাজ রমজান মাসে আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক ছুটি ঘটে গেছে রমজান মাস আসছে এখন থেকে একটি নতুন বিষ্টা করুন রমজান মাস থেকে সম্পর্কটা আবার ঝালাই করে নিন আবার ঠিক করে নিন এই মাসে ওদের সাথে আপনার দান বিলিময় হোক সালাম বিনিময় হোক এখন কত সহজ হয়ে গেছে পৃথিবী আপনি টেলিফোনের মাধ্যমে তাদের কুশল জানতে পারেন তাদেরকে খোঁজ খবর এটা অবশ্যই রমজান মাস থেকে আপনি এটা নতুন করে চালু করুন আপনার রমজান মাসে আরেকটি গুলো পিতা বৃদ্ধ গ্রামাঞ্চলে আছে আপনি শহরে আছেন অথবা আপনি শহরে আছেন তিনি গ্রামে আছেন যাই হোক তিনি গ্রামে আছেন আপনি শহরে আছেন আপনার উচিত তার খোঁজখবর নেয় তার কি পাওনা আছে কি তিনি চান সেটা জানা উচিত আপনি অবশ্যই রমজান মাসে গিয়ে যেভাবে পারেন তাদের সন্তুষ্টি আমিনা আমি না আমি এদের মধ্যে একটি ছিল যে ব্যক্তি বৃদ্ধ পিতা পেয়েছে অথচ তার জান্নাত খরিদ করে নিতে পারেনি তার জন্য ধ্বংস আমি বলেছি আমি জিবিল সেটা বলেছে আর আমি বলেছে কিন্তু আপনার আমার উচিত পিতামাতা মাতা যেই হন না কেন তিনি যত আপনার সাথে আপনি মনে করছেন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আপনার সাথে আপনার সম্পদ নিয়ে গেলেও তো আপনি কিছু বলতে পারেন এর মধ্যে আপনাকে দেয়নি এটা কিছুই না ওইটা ওনার দায়িত্ব ওনার আপনার দায়িত্ব হচ্ছে পিতা মাতা প্রতি সদ করা কোরআনে করিমি আল্লাহ তাল্লাহ জন্য আল্লাহর নির্দেশের পরে আল্লাহ দেয়নি কিন্তু লাঠি বলতে হাঁটছে আপনার উচিত হচ্ছে লাঠি নয় আমার গায়ে বর দিয়ে হাঁটুক এটা চেষ্টা করবেন আপনি উত্তম পর্যায়ে পিতা এটা খেতে আপনি এর উত্তমটা তাকে দিবেন যে আম তিনি খেতেছে আপনি ভালো উত্তম আমটা দিবেন তারপরে এটা আরো সাত এটা করবেন কোন রকম চাল চলে দিলে এটা কিন্তু অ্যাসান হলো না পিতা মাতার প্রতি অস্থানের নির্দেশনা আপনাকে দেওয়া হয়েছে রমজান মাস আসছে এখন থেকে পিতা মাতার সাথে সম্পর্কটা একটু ভালো করে নি জন্য এটাই গুণা যথেষ্ট যে যার লালন পালন ছিল এগুলিকে সে হারিয়ে ফেলেছে আপনি তাকে দিনের শিক্ষা দেন নাই আপনি তাকে দিন শিক্ষা দেন নাই তাকে আপনি কাছে টানেন নাই তাকে কোন তার খরচ খুরপুর দেন নাই তার খোঁজ খবর না নিলে গুণাগার হবেনের প্রতি দায়িত্ব আদায় করবো আমি আমার স্ত্রীর প্রতি দায়িত্ব আদায় করবো আমি আমার স্বামীর প্রতি দায়িত্ব আদায় করবো প্রত্যেকটি মানুষ এখানে দায়িত্বশীল তাকে অবশ্যই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মহাম্মদ রসুল্লাহাম বলেছেন আল্লাহুল ওয়া কুল্লুকুম মাস'ঊলুন আন রাঈয়াতিহি আলা ওয়া সাল্লু আলা খাইরিল bashariyah Muhammad ibn Abdullah ওয়া ক্বুল আল্লাহুম্মা সাল্লি আলা Muhammadin ওয়া আলা আলি Muhammad kama sallaita ala Ibrahim wa ala